তো আমল লে নষ্ট কর্মল নষ্ট হয়ে দিব যদি রসুলের তালিকায় না হয় বুঝা গেছে আপনার শেষদা করতে সাতটা অঙ্গের মাধ্যমে করতে হইব দইফা দুই আটু দুই আট আর নাক আর সফাল রসুল দেখা গোসেন এটা একটা অঙ্গ আপনার যদি উঠে যায় তাহলে সঠিক গইিত নাই আপনার সফল যদি লাগে না শেষ দা সেটি সামনে নগদ একজন নামাজ পড়ছ না এইভাবে তিনবার করার পরে যখন ফিরিয়া দিচ্ছেন আমি তো জানিনা এতে কি বা জানা নাই তখন রসুল কে দিছেন রুখু করবাই ফিট রে সভালে সুজা রাখবাই মুসল্লি তেল মুসল্লি কি অর্ধেক হয়ে যাবেন তান খৌমা ঠিক মতো হয়েছে হয়েছে না সালাত তো নাই রুকুন চালাতো রুকুন রুকু তাকি উঠে আপনি আট দি যে হইয়া গেছিল ঠিক জায়গা মতো যাই আমরা সেই তসবি ফোরা হয় না আর কি নাগিনা এ নিজে বাক করিস কোনটা ফরজ ভর্তা কোনটা নকল করতে জানেন না আর কই নামাজি যারা তারা রে আমরা কীতা কই মুসল্লি কই না দেখা আল্লাহ সুমানোর তালিকা হয় না তাই আমলে কান উলিয়া দিই জাহান নাম লাইয়া দিই আমল যদি রসুলের তালিকায় নামাজ যদি রসুলের তালিকায় না হয় রসাল নামাজ যদি সঠিকভাবে না হয় তাই নামাজির কানুলিয়া দিই জাহান নামে যাইব আর যদি নামাজ রসুনর তালিকায় হয় তাহলে এই নামাজে জান্নাত যে কোনো আমল এই আমল যদি রসুন তালিকায় হয় তাহলে এটা ন্যাক আমল হিসেবে আল্লাহ সুহান খব নেই